আনা সবনু মালিক রদিয়াহতালন হতে বর্ণিত তিনি বলেন কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর জন্য কিছু খেজুর গাছ নির্দিষ্ট করতেন কুরায়জা ও নাজিরের উপর বিজয় লাভ করা পর্যন্ত অতঃপর তিনি সে গাছগুলো তাদের ফেরত দিয়ে দেন